মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরিহিমদুলিল্লাহ ও নসলিআলা রসুল করিম ওলি ওসহায়ীন ওসানিমা বাদ সম্মানিত সুদী দর্শক মানুষ মাত্রই চায় তার সম্পদ নিরাপদ থাক কেউ যেন তাতে ভাগ না বসে আর জন্য মানুষ লড়ে লড়াই করে মরে ও মারে সংঘাত হয় মামলা হয় আদালত পর্যন্ত দৌড়ায় জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মালকে আকলে ধরে রাখতে চায় সহজাত প্রভৃতি কিন্তু ইসলাম কি মানুষের সম্বত রক্ষার এই মৌলিক যে অধিকার সেটা নিশ্চিত করেছে নাকি ইসলাম উন্মুক্ত করে দিয়েছে অন্য কোনো সভ্যতা এসে মানুষের সম্পদ রক্ষায় এর চেয়ে বলিষ্ঠ কোনো ভূমিকা রেখেছে প্রশ্ন স্বাভাবিক আর এই প্রশ্নের উত্তর জানতে আজকে আমরা স্টুডিওতে একত্রিত হয়েছি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমরা পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আওয়ালদিন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এবং আমার বামে বৈশ্বাস আছেন বিশিষ্ট আওয়ালিন শেখ মুজাফর বিন মরসিন এবং আমার সর্বমে আছেন বিশিষ্ট আপনাদের সাথে আমি বলছিলাম এ সকল প্রশ্নের উত্তর কোথায় সমাধান আমরা কোথায় পাবো আসলে কি ইসলাম সমাধান দিয়েছে মানুষের সম্বদের সম্বদ রক্ষার দায়িত্ব ইসলাম নিয়েছে নাকি অন্য কোনো ধর্ম অন্য দিন অন্য কোনো সভ্যতা আমাদের জন্য এর উন্নততর কোনো ব্যবস্থা দিয়েছে মানুষের এই নৈতিক অধিকার মানুষের এই একান্ত দাবি হিউম্যান রাইটসের অন্যতম শর্ত সম্পদ রক্ষা এভাবে ইসলাম কি ভূমিকা নিয়েছে প্রথমেই আমরা আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাবো শেষ আলহামদুলিল্লাহ ধন্যবাদ উপস্থাপক আসলে আজকে মানবাধিকার বলতে বহু ধরনের কথা আমরা আমাদের কানে শুনি কিন্তু পক্ষে মানুষের মৌলিক যে অধিকার সে অধিকারই দিয়েছে পৃথিবীর বুকে একটি জীবনাদর্শ একটি জীবন ব্যবস্থা যার নাম হলো ইসলাম আমরা বেশ কয়েকটি বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করেছি আজকে আমরা কথা বলবো সম্পদের অধিকার আসলে মানুষ মাত্রই সম্পদের প্রতি আকাঙ্ক্ষী কে কার সম্পদ কিভাবে গ্রহণ করতে পারে এই চিন্তাই মানুষ অনেক সময় করে থাকে মানবীয় দুর্বলতা এখানে দুর্বলতা এখানে কাজ করে আর সম্পদের স্বাভাবিক তো এই সম্পদ সকলেই চায় নিজের সম্পদকে সংরক্ষণ করতে কিন্তু মানুষের যা অকল্পনীয় পরিবেশ পরিস্থিতিতে अनेक समय सम्पद के संरक्षण करते इसलम एक क्षेत्र में सुष्टु विधि विधान दिए माध्यमे सम्पर अधिकार संरक्षण सम्भव होना स्पष्टभवे निषेध कर दिएुम आपनी सम्पे मालिक आपनार्पद के अन्या भावे खा अन्नये ग्रहण करब সম্পদ হল আমাদের অস্তিত্ব রক্ষার উপকরণ আমাদের জীবনের ধারাবাহিকতা যাতে আমরা রক্ষা করতে পারি তো সেই সম্পদকে ইসলাম একটি মৌলিক মানবাধিকার হিসেবে গ্রহণ করেছে যে সম্পদের উপার্জন সম্পদের ব্যয় সম্পদের অধিকার মালিকানা ব্যক্তি মালিকানা জি যেমন আমি কৃষির মাধ্যমে আমি ব্যক্তি মালিকানা অর্জন করতে পারবো সে অধিকার আমার আছে আমি ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমি একটা মালিকানা আমি পেতে পারি আমার যেটা লাভ করব সেটা আমার অধিকার আছে একজন আমাকে বৈধভাবে দান করেছে হেবা করেছে সেটা আমার একটা মালিকানার একটা ব্যবস্থা হতে পারে ছাড়া সারা পৃথিবীতে কিছু সম্পদ আছে বিস্তীর্ণ কুল মানবতার জন্য যেমন নবী সাহসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না সালাহিমিহিম জাহাদিস তিন ব্যক্তি আল্লাহ তাকাবেন করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং তাদের সাথে আল্লাহ বলবেন না জি তিন ব্যক্তির এক ব্যক্তি হল রাজ আল্লাহ ফাদ একটা ব্যক্তি সেখানে আল্লাহ প্রদত্ত পানি আছে এটা সবার অধিকার যেখানে আছে সে ওই উদ্বৃত্ত পানিটা দখল করে রেখেছে মানুষকে সেটা দেয় না দেয় না এই ব্যক্তির জন্য এত বড় শাস্তি তো এই যে সম্পদ আল্লাহ বলেছেন যেটা ব্যবসায়িক ক্ষেত্রে আল্লাহ বলেছেন পারস্পরিক দুপক্ষের সম্মতিতে যদি তোমরা ব্যবসা করো সেখানে কিছু লাভ তোমাদের হলো সেটা তোমরা বক্ষণ করবা কিন্তু নাজরে যে সুদ খায় সুদ খাওয়ায় যে সুদ লেখে সুদে সাক্ষী হয় সবাই সমান সবাই লান তারপরে সম্পদ উপার্জন করা সম্পদ করার জন্য যে কোনো প্রতারণায় আশ্রয় সম্পদের কোন লেনদেনে মোহামালায় সে আমার উম্মত না তারপর ঘর যে বিক্রির মধ্যে প্রতারণা আছে এবং নবী যদি তাদের পণ্যের মধ্যে বা মুদ্রার মধ্যে যদি কোন দোষ করে বলে দিলেন ব্যবসায় দিল ব্যবসায় ব্যবসা বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ দিক মানুষের অর্থ উপার্জনের কিন্তু যেমনই ভাবে এটি অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ দিক তেমনি ভাবে মানুষকে তোমরা কি আমাদের দিন পাপিষ্ট হিসাবে তোমাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন তবে বললেন তবে সেই ব্যবসায়ী নয় যার মাঝে রয়েছে তাকুয়া আর যার মাঝে তাকুয়া থাকবে সে কখনো মানুষকে ধোকা দিতে পারে না অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ করবে না এবং মানুষকে কখনো কমও দিবে না ওবার যার মাঝে রয়েছে সততা রয়েছে কল্যাণ নীতি সেই ব্যবসায়ী হলো কেয়ামতের দিন আবার তার জন্য আবার অন্য হাদিসে আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম বলেন যে আত্মজির আল আমিন আসাদু যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তার কারো সম্পদ অন্যায় ভাবে মানুষ সম্পদ অন্যায়ভাবে ভাবে উপার্জন করতে পারে আবার অন্যায় পথে ব্যয়ও করতে পারে দুটোকেই ইসলাম সংরক্ষণ করেছে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে সেই সম্পদ উপার্জন করেছে বৈধপন্থায় না অবৈধপন্থায়। আপনি হয়তো নিজে সম্পদ উপার্জন করলেন যেভাবেই হয়তো বলবেন আমার ইচ্ছা সম্পদকে ব্যয় যে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করোনা আমার প্রয়োজন থেকে কমও ব্যয় করোনা অকা নব্বাই নাজা কওয় আমা এটা সুন্দর মধ্যপন্থা অবলম্বন করে সম্পদকে তারা ব্যয় করবে তো আসলে সম্পদকে কেভ করার জন্য মানুষকে দেওয়ার জন্য ঘরে ঘরে সম্পদ পৌঁছার জন্য যারা বঞ্চিত যারা বিক্ষুভ অধিরত অধিকার আছে বেঁচে থাকার তাদের সম্পদের নিরাপত্তা আলা দিয়েছেন ইসলামে রাখা আছে ধন্যবাদ আপনার কাছে আসবো যেতে হচ্ছে ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো এই আলোচনা ইনশাল্লাহ ততক্ষণে আপনার দূরে যাবেন নাহম রমজান একটা অতি পবিত্র মাস এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং কিয়াম এই মাসে গুরুত্বপূর্ণ রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজা গুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া জানুন রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তফায় রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় ওর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় जकत शाह मानुषे अर्थनिक्रेणी जो মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে আবার এই আলোচনায় মানবাধিকারের প্রশ্নে ইসলামের ভূমিকা কি এই আলোচনায় আমরা আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি বলছিলাম যে ইসলাম মানুষের সম্পদ রক্ষার যে বিভিন্ন দিক যে সকল দিক ও বিভাগ থেকে সম্পদ কক্ষিগত হতে পারে বিনষ্ট হতে পারে সম্পদওয়ালা প্রতারিত হতে পারেন সকল পথকে রুদ্ধ করে দিয়েছে ইসলাম ইসলাম সম্পদ রক্ষার জন্য কঠিন নীতিমালা আরোপ করেছে পক্ষান্তরে আমরা অন্যান্য সভ্যতার দিকে তাকাই তারা কিন্তু পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালুর মাধ্যমে শোষণের পথ গ্রহণ করেছে আমি শেখ মুজাফরকে আলোচনা করার জন্য আল্লাহরাবুল্লা আলমে এক্ষেত্রে প্রথম একটা কাজ করেছেন সেটা হলো যে সম্পদের সুষম বন্টন করেছে মেহরাসের বিধান ইসলামে দিয়েছে এমনভাবে যে কোনো ব্যক্তি যেন কোনো ব্যক্তির অর্থ আত্মসাত না করতে পারে প্রথমে বন্টন সুষম বন্টন বন্টন ভালো করেছেন দ্বিতীয় বিষয় হলো যে মূলধনের যে মৌলিক কয়েকটা বিষয় আছে একটা হলো বন্টনের মাধ্যমে আমি মূলধনটা পেলাম মূলধনটা আল্লাহ রব উল্লেখ করেছেন আর একটা হলো যে উপার্জনের মাধ্যমে যে বন্টনটা আসবে এটা রব্বুল্লা আলমিন ব্যবসার মাধ্যমে উপার্জনের পথটা খুলে দিয়েছেন ও আহল্লাহ ভাইয়া ও আহ আল্লাহ ব্যবসাকে হালাল করার মাধ্যমে অর্থনৈতিক অবস্থাটাকে সুন্দর এবং আসতেছি যে ইসলাম যে আপনার ব্যবস্থা এবং জ্যাকাত বন্টনে নীতিমালা দিয়েছে পাশাপাশি সম্পদ উত্তরাধিকারীরা পাবেন কীভাবে পাবেন তারও একটা বন্টন নিশিদ্ধ সবটাই হলো সুষম এবং কাউকে বঞ্চিত করা হয়নি প্রখান্তরে পুঁজিবাদী অর্থনীতি যা করছে যে একদল আপনারা আসলে মনে হয় বলছিলেন আরো বলবেন আমি একটু আসলে ইসলাম কিভাবে অর্থের দিক থেকে অর্থনৈতিক বিষয়টাকে এই অধিকারকে সংরক্ষণ করেছে আজকে পৃথিবীতে আমরা দেখলে পাই সাধারণত তিন ধরনের অর্থনীতি ব্যবস্থা এক হলো পুঁজিবাদী আপনি যেভাবে অর্থ উপার্জন করেন আপনার অর্থকে বৃদ্ধি করেন মানে ধনী আরো ধনী হবে তাতে কোনো বাধা নিষেধ নেই তার সম্পদে কারো অধিকার নেই তার সম্পদের অধিকার নেই যত অন্যায়ভাবে সে সম্পদকে সঞ্চয় করুক কারো বলার নেই তাতেও কারো কিছু বলার নেই কিন্তু ইসলাম এ পন্থাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে ইসলাম অর্থ উপার্জনের অবৈধ পন্থাগুলিকে বন্ধ করে দিয়েছে এবং অর্থ উপার্জন করে তার অর্থের মাঝে লিসা ইলিবাদ মাহরুম বঞ্চিত ও আবেদিত ব্যক্তিদের জন্য সেই অর্থের মাঝে অধিকার ইসলাম দিয়েছে এ হল প্রথম প্রকার দ্বিতীয় প্রকার যেটা আজকে সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা আপনি কষ্ট করে বৈধপন্থায় অর্থ উপার্জন করেছেন কিন্তু আপনি সম্পূর্ণ অর্থের মালিক হতে পারছেন না আপনি ন্যায় ভাবে অর্থ উপার্জন করলেন তবু আপনি মালিক হতে পারবেন না দুই সীমা লঙ্ঘনকে বর্জন করে ইসলাম দিয়েছে মধ্যমপন্থী অর্থনৈতিক দল করতেছে আর শ্রেণীরকে শুষে নিচ্ছে জি আরেক দল করতেছে কি কিন্তু ইসলাম এক সুন্দর ব্যবস্থা নিয়ে এসেছে আপনি উপার্জন করবেন তার সীমারেখা দেওয়া হয়েছে এবং উপার্জন করে সম্পদের অধিকারী হবেন সেখানে আবার অসহায়দের অধিকার ইসলাম দিয়েছে একজন ধনী মানুষ তিনি সম্পদ সংরক্ষণ করছেন তিনি এইভাবে পাওয়ার মাধ্যমে সম্পদ যাতে শুধু ধনীদের মধ্যে না হয় তাহলে তো গরিব মারা পড়বে পৃথিবীর পানি যেমন গোটা পৃথিবীতে সেটা নদীর স্রোতের মাধ্যমে পৌঁছতে হবে সম্পত একটা স্রোত দাঁড়ায় জাকাতের মাধ্যমে দানের মাধ্যমে সাদাকাতের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে গোটা জাতি কাছে পৌঁছতে হবে হবে। যেমন কত সুন্দর ব্যবস্থা একজন কসম করলো কসম ভঙ্গ করলো দশ মেসকিন কে খাওয়া বা দশ মেসকিনকে কাপড় দাও রেখে একটা অন্যায় কাজ করি স্বামী স্ত্রী দেয়া নেয়া করে ফেললো ষাট মেসকিন কে খাওয়া কোন সুযোগ নেই জি ধন্যবাদ বিষয় আমি যেটা উল্লেখ করছিলাম জি সেটা হলো একজন ব্যক্তি তার সম্পদের অধিকার কীভাবে সংরক্ষণ করবে কয়েকটা ধারাই বলে দিয়েছে আমাদের একটা হলো এই যে একদিক থেকে কোনো ব্যক্তি ব্যবসা করবে কিন্তু ব্যবসাটা বাদ দিয়ে দিয়েছে ব্যবসা কাজে একদিক থেকে সুদ খাবে না আর এত ধোকাবাজি করবে না আর একটি সম্পদের অধিকার ইসলাম দিয়েছে গণিমতের ক্ষেত্রে অর্থাৎ এখন আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ একজন ব্যক্তি নিতে পারে কিন্তু এখানে ইসলাম রাষ্ট্রীয় কোষাগারকে সংরক্ষণ করার জন্য একটা চূড়ান্ত বিধান দিয়েছে আমি কর্মচারী আমি একজন মানে চাকরিজীবী আমি কোনো প্রতিষ্ঠানের আমরা চাকরি করছি সেখানে গিয়ে আমি অবৈধভাবে কোনো কোনোরকম অর্থ আত্মসাত করতে পারবো না কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল আলাইসাল্লাম একজন সাহাবি সম্পর্কে যিনি যুদ্ধের মাঠে অংশগ্রহণ করেছেন যুদ্ধ করেছেন এবং মারা গেছেন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন যে এই ব্যক্তি আমি তাকে দেখতে পাচ্ছি জাহান নামী বললেন এবং মানে সেরা চাদর নিয়েছেন রসুল্লাহ আলাই একজন সাহাবি তিনি যুদ্ধে মারা গেছেন অথচ তাকে জাহান্নাবী বললেন তার কারণটা খুঁজতে গিয়ে দেখলেন যে ওই ব্যক্তির ব্যাগে একটা চাদর পাওয়া গেল তখন সুতা বা বলেছেন একটা ফিতাও তোমাকে জাহান নামে নিয়ে যাবে দুইটা ফিতা তোমাকে জাহান নিয়ে যাবে জাহান্নাম তাকে উত্তক্ত করবে জাহান্ন জলাবে এই ফিতা দ্বারাই তাহলে এই ক্ষেত্রে সম্পূর্ণ রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ব্যক্তি কোনো সম্পদকে আত্মসাত করতে পারবে না মানে যার হক সে পাবে এই ক্ষেত্রে হক মারবে না আর একটা প্রসঙ্গ এই জায়গায় আছে সেটা হলো দরিদ্রতার ক্ষেত্রে ইসলাম যে বিধান দিয়েছে পৃথিবীর আর কোনো ধর্ম এটা দেয়নি কারণ হলো এই অন্য ধর্ম পুঁজিবাদী ব্যবসায় পুঁজিবাদী অর্থনীতি বিশ্বাসী পক্ষণ ধরে ইসলাম সবার কাছে একটা সুতা অন্যায় ভাবে নিবে ঠিক আসলে আমাদের সমাজে এখন দেখা যায় রাষ্ট্রীয় কোষাগার থেকে কে কত বরাদ্দ নিয়ে সেভাবে নিজের নামে নিতে পারে এরকম একটা খেলতামাশা চলে যেটাকে ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে ঠিক একই ভাবে সংরক্ষণের জন্য যাদেরকে দায়িত্বশীল করা হয় ইসলাম দেখুন কতই করেছে। এক সেক্ষেত্রে আল্লাহ রাসুল সাল আলহাম কি করলেন এখানে সেই খেজুর তাকে জাকাতের সম্পদ সংগ্রহ করার জন্য তাকে পাঠায় পাঠালে তারপর তিনি এসে বললেন যে এটা হলো বাইতুল মালের জন্য আর এটা হলো আমার জন্য আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম কিভাবে তাকে শাসালেন বললেন তুমি যদি তোমার বাবার বাড়িতে বসে থাকতে হাদিয়া কেউ দিত তুমি যখন সরকারি বা এই বাইতুল মাল সংরক্ষণের জন্য দায়িত্বশীল নিয়োগ হয়েছ তুমি নিয়োগ প্রাপ্ত হয়েছো এখানে তোমার ব্যক্তিগতভাবে কোনো গ্রহণ করার সুযোগ নেই কিন্তু আজকে দেখুন আমাদের পরিবেশ এমনভাবে রাষ্ট্রীয় অর্থকে হরণ করা বলুন আর ব্যক্তির অর্থকে হরণ করা বলুন কে কোনভাবে সুযোগ পেলেই লঙ্ঘন করে কেউ যদি সম্পদ আত্মসাত করে তার পরিণত কি হবে এটা তো তার জন্য হারাম খোর আর যে ব্যক্তি হারাম খাবে ল হারাবেন ফান যে গোস্ত হারাম থেকে উদ্গত হলো সেটা জন্য জাহান নামের আগুন হল উৎকৃষ্ট এবং সেই ব্যক্তির হারামের ব্যাপারে বলা হয়েছে সে যদি আল্লাহ গ্রহণযোগ্যার তার এটা জাহান নামে যাওয়ার উচিলা হয়ে যাবে তার এই হারাম সম্পদ মানে এটা রেখে গেল বিপদ খরচ করলো বিপদ মানে খাইলে বিপদ এটা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে সে তার কেউ যদি মানুষের আল্লা রসুল সাল আলহিম চারটি কথা বললেন তার মাঝে বললেন যে এই চার শ্রেণীর পর আল্লাহ সুবাহ অভিশাপ দানত। তার মাঝে এক শ্রেণী হলো মানগাইয়ারা মানা জমি আত্মসাত দূরের কথা मालिक बन संरक्षण नीतिमला सकल अवैध पथ के रुद्ध कर दिए हराम पथ के बिल घोषणा कर सम्पद आत्मसाद के ग्नित कर যাহার নাম তার ঠিকানা হিসাবে আখ্যায়িত করেছে অতএব ইসলামই একমাত্র দিন যা মানুষের যে মৌলিক অধিকার মানুষের যে মৌলিক দাবি সম্পদের সেই নিরাপত্তা ইসলামই নিশ্চিত করেছে বাকি অন্যান্য সভ্যতার কথা বলবো সেগুলি হয়তোবা এক শ্রেণীর কাছে কুকীগত করেছে অথবা প্রকৃতপক্ষে মানুষের মালিকানাকে কেড়ে নিয়েছে তাই আসুন ইসলামকে উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ রব্লা আলম্লা সফলকে তফব্দ দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন সাতচল্লিশ বি এক পাঁচ এক টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি চালক সারা মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে ভয় কর আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে একটা নাচ থেকে ডক্টর শরীফুল ইসলাম তোমরা फिर विश्वास महान आल्ला हाथ जगत बर जगतर सफलता देखिया प्रति शुक्रवार विल साढ़े तीनटे बांगलेशे और विटे भारत पीस टी बांगलाय